আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওবরাকাতু নদহু ওসল্লা আলা রসুলিহিল আম্মা বাদ সমস্ত দর্শক যে যেখান থেকে পিস টিভি বাংলার আল কোরআন রসিয়ত অনুষ্ঠানটি দেখছেন সবাইকে আন্তরিক দোয়া ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব আমরা আলোচনা করছিলাম ইনসাফের কথা আদালতের কথা জীবনের প্রতিটি ক্ষেত্রে আমার দায়িত্ব হলো অন্যের যে পাওনা আছে বুঝে দেওয়া আমরা বর্তমান সমাজে সবাই অধিকার আদায়ের চেষ্টা করি দায়িত্ব পালনটা অনেক সময় ভুলে যাই আর ইসলাম আমাদেরকে বেশি সচেতন করছে তোমার দায়িত্ব পালন করো নাহলে আল্লাহর কাছে ধরা পড়বে অধিকার চাইতে পারো চেষ্টা করতে পারো কিন্তু তোমার দায়িত্ব পালন না করে অধিকারের চিন্তা করো না অধিকার দেয়নি তুমি আল্লাহর কাছে পেয়ে যাবে তুমি দায়িত্ব পালন করেনি অন্যের অধিকার বুঝে দেওয়া নি আল্লাহ তোমাকে ধরবেন সম্মত দর্শক এ বিষয়ে আমরা আলোচনা করছিলাম সকল পর্যায়ে দায়িত্ব পালন করা আদালত ইনসাফ প্রতিষ্ঠা করা এ বিষয়ে একটা জরুরি দিক রয়েছে কোরআন করিম আমাদের যে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছে আমরা আদালত বলতে শুধু বিচার বা হুকুম ইত্যাদি বিষয়ে আদালত ইনসাফ বুঝি কোরআন করিমে আদালতের তিনটি দিক বলা হয়েছে ইনসাফের বিচারের হক বুঝে দেওয়ার তিনটে দিক বলা হয়েছে একটা হলো হুকুম দেওয়ায় বিচার বা বিধান দেওয়ায় ইনসাব প্রত্যেকের হক বুঝে দেওয়া আল্লা বলেছেন আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে তোমরা প্রত্যেকের আমানত অধিকার আদায় করে দাও আর যখন তোমরা বিচার করবে ইনসাফের সাথে বিচার করো আল্লাহ কি সুন্দর নির্দেশনা তোমাদেরকে দিচ্ছেন দ্বিতীয় আদালত হলো সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে আদালত অর্থাৎ আমি সত্য যা জানি তাই বলবো মিথ্যা সাক্ষ্য দেব না আল্লাহ কোরআন বার বারবার বিষয়টা নির্দেশ দিয়েছেন ইয়া মানু কোনলা হে ইমান দরগান তোমরা সত্যের প্রতিষ্ঠাতা হবে ন্যায় ইনসাফের প্রতিষ্ঠাতা হবে আল্লাহর জন্য সাক্ষ্য দেবে কোনো কওয়া মিন আল্লাহ সোহাদা আবিল কিস্তে তোমরা আল্লাহর জন্য সুপ্রতিষ্ঠিত থাকবে সত্যের সাক্ষ্যদাতা হবে ইনসাফের আদালতের কিস্তের সাক্ষ্যদাতা হবে তৃতীয় যে আদালত সেটা হলো কথার আদালত কথা বলতে গেলেও ন্যায় কথা যেটা জানি সেটা বলবো যেটা জানি বলবো না ইনস করে কথা বলবো এটা করে আর নির্দেশ দিয়েছে যেটা আমাদের সুরা গুলোর ভিতরে আল্লাহ বলছেন ফা আদিলু যখন কথা বলবে সে কথা ইনসাফের হোক স্বাক্ষর হোক সাধারণ কথা হোক সকল ক্ষেত্রে তোমাদের ইনসাফের কথা বলতে হবে প্রত্যেকের জন্য যেটুকু প্রাপ্য সেই কথা বলতে হবে বেশি কম করা যাবে না এ বিষয়ে সুরা ইস্তরা বা নি আল্লাহ ঠিক এই বিষয়টা অন্য ভাষা আমাদেরকে বুঝিয়েছেন ولا تقف ما ليس لك به علم ان السمع والبصر والفؤاد كل اولئك كان عنه مسؤولا جا তুমি জানো না তার পিছনে যেও না কারণ তোমার কর্ণ তোমার দৃষ্টি এবং তোমার অন্তর সব কিছুকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন যার বিষয়ে যা সত্য জানি যা হক জানি বাড়িয়ে বলবো না কমিয়ে বলবো না শত্রুতা বিষয়ে অনেক সময় অচেতন হয়ে অনেক নেককার মানুষ মহা জুলুমের পাপে নিমজ্জিত হন আমরা সমাজে অনেক সময় না জেনে অথবা আন্দাজে জেনে অথবা মিডিয়ার মাধ্যমে শুনে নিশ্চিত না হয়ে লোক মুখে শুনে সুনিশ্চিত না হয়ে মানুষের ব্যাপারে কথা বলে ফেলে। আর এটা এত বড়ো মহাপ হয়ে যায় যে আল্লাহ তালা কোরআনকারি মেয়ে এবং আল্লাহ রসুলসহ হাদির শৈফে এই জাতীয় কথার নিন্দা এবং নিষেধ করেছেন ভয়াবহ পরিণতির কথা বলেছেন এক জাতীয় কথা হলো আন্দাজ কথা ধারণা প্রসূত কথা এর ভিতরে বিভিন্ন বিষয় রয়েছে সোরা হজুরাতে আল্লাহ তালা এ বিষয়ে আমাদের কিছু নির্দেশনা দিয়েছেন الله تلابول سيني يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسا يكونوا خيرا منهم ولا نساء من نساء عسا يكون خيرا منهن ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون الله تلابول سيني هي إيمان درغان ثم رأى ایک گروب على گروب ایک دول على دول ایک دول ناري ارد دول ناري وفهاش کرنا হতে পারে তুমি যাদের উপহাস করছো হেও করছো তারা তোমার চেয়ে উত্তম আল্লাহর কাছে সমাধান হোক এখানে বিষয়টা কি আমরা কখনো রক্ত বর্ণ দেশ জাতি গোষ্ঠী কখনো ধর্মীয় দল উপদল মত কখনো আমার ধার্মিক কর্ম অন্যের চেয়ে ভালো ইত্যাদি দিকে তাকিয়ে আমরা একজনের ব্যাপারে একটা অবধারণা গ্রহণ করি আমি যেটা করছি এটা আমি জানি ওই ব্যক্তি যেটা করছে এটা আমি দেখছি কিন্তু আল্লাহর কাছে ওই ব্যক্তি ভালো আমার চেয়ে না খারাপ আমার এ কবুল হয়েছে না ওটা হইনি এটা আমরা জানি না অথচ এই না জেনে তার প্রতি উপহাস করছি তার ব্যাপারে বিভিন্ন অবমাননাকর মন্তব্য করছি কখনো টিপ্পনির মাধ্যমে কখনো উপহাস করে কখনো বিভিন্ন রকমের বদনাম করে আমরা কথা বলছি আর অন্যায় কি আল্লাহ বলছেন ওলতা না বা জুবেল আল কাব একে অপরকে উপাধি দিও না নিন্দনীয় এক দল এক দেশ এক এলাকা এক গ্রাম অন্য গ্রামের বিষয়ে করি মানুষের কর্মের সমালোচনা করাই কোনো দোষ নেই তার কর্মটা অমুক কর্ম ভালো অমুক কর্ম ভালো না কিন্তু অমুক ব্যক্তি অথবা অমুক দল তাদের নাম ধরে বা ব্যক্তি বা দল ধরে আমরা উপহাস করব। তাদেরকে নিন্দা করে কটু কথা বলব অথবা বিভিন্ন উপাধি দেবো আল্লাহ তালা এটা করে হারাম বলে নির্দেশ দিয়েছেন এবং বলছেন কি বেসাল ইসমুল ইমান ইমান আনার পরে ফাসেক নাম ধারণ করবে এর সে তো খারাপ কিছু হতে পারে না এই ফিসক মহাপাপের ভিতরে যেও না আর যে ব্যক্তি তো করে না সেই তো জালেম এই সব অন্যায়ের মূল কি আল্লাহ পরের আয়তা আবারও বলছেন ইয়া জন্নি ধারণা করে আন্দাজ করে একটা কথা বলবে তোমার চোখ তোমার কান তোমার অন্তর সব আল্লাহ জিজ্ঞাসা করবেন কাজেই আল্লাহ তালা বলছেন তোমরা ধারণা করোনা আমরা অনেক সময় ধারণা করে এক দল আরেক দলের বিরুদ্ধে এক ধর্মীয় দল আরেক ধর্মীয় দলের বিরুদ্ধে কাউকে দালাল বলা কাউকে অমকের চর বলা এগুলো সবই অবৈধ আল্লাহ তালা যেটা আমি নিশ্চিত নই এটা বলতে নিষেধ করেছেন আল্লাহর কি বলছেন ওলা তাজু অন্যের দোষ খুঁজে বেরিও না ওলা একতা বা তোমরা একে অপরের গিবত করো না তার অনুপস্থিতিতে তার দোষগুলো বলো না গীবত জুলুম এটা বে ইনসাফি একজন অনুপস্থিত আপনি তার বিরুদ্ধে কথা বলছেন সে তো নিজেকে ডিফেন্ড করার নিজের পক্ষে কথা বলার সুযোগ পাচ্ছেন আপনি তোমরা কি চাও তোমাদের মৃত ভাইয়ের গোষ্ঠ খাবে ভাই মারা গেছে আমি তার গায়ের গোস্তকে খেলে কিছু বলতে পারবে না এটা যেমন একটা নোংরা কঠিন কাজ বর্বর কাজ একজন অনুপস্থিত মানুষ আমি তার দোষগুলো তার ভিতরে বিদ্যমান সত্য অন্যায় ভুল ভ্রান্তি গুলো বলে সমালোচনা করছি সে তো নিজের ডিফেন্ড করতে পারছে না কাজে আমি বড় জুলুম করছি এটা অন্যায় হচ্ছে আল্লাহ তালা অন্যায়কে বোঝানোর জন্য কঠিন নমুনা উদাহরণ পেশ করলেন আল্লা তালা এরপরে কি বললেন আল্লাহ তালা বললেন হে মানুষেরা নিন্দা করো না বদনাম দিও না এগুলো কিছুই ভালো মন্দের বিচার নয় আত কাকুম ভালো মন্দের বিচার হবে তাকুয় কাজে কার তাকুয়া আল্লাহ কবুল করেছে কেউ না সচেতন হয়ে নিশ্চিতভাবে কথা বলতে হবে আল্লাহ তালা আমাদেরকে কথার জুলুম থেকে হেফাজত করুন এবং কথার ভিতরে ইনসাফ করার তৌফিক দান করুন যা জানবো নিশ্চিত জানবো ইনসাফ করে বলবো যা জানবো না তার পিছনে চলবো না এটাই হলো আল্লাহ তালার নির্দেশ সম্মত দর্শক এই কথার জুলুমের কথার বে ইনসাফির আর একটা হলো ইসলামের পরিভাষায় যাকে বহতান বলা হয়েছে অপবাদ দেওয়া একজন ব্যক্তির বিষয়ে মিথ্যা দোষ প্রচার করা যার ভিতরে যেটা নেই আমি বলি হয়তো আন্দাজে বলি অথবা ইচ্ছা করেও বলি সেটা ব্যক্তিগত চরিত্রের কারণে হতে পারে সামাজিক রাজনৈতিক বিভিন্ন কারণে হতে পারে হাদিস আল্লাহ রসুল সাল্লাহসালাম বলছেন যদি কেউ কোনো ব্যক্তির ব্যাপারে কোনো মুমিনের ব্যাপারে এমন কিছু বলে যা বাস্তবে তার ভিতরে নেই তাহলে কেয়ামত দিন আল্লাহ তালা ওই ব্যক্তিকে অপবাদ দানকারীকে মিথ্যা অপবাদ দানকারীকে জাহান্নামীদের রক্ত পুঁজ মল মূত্র যেখানে জমা হয় সেই সাগরে তাকে আটকা রেখে দেবেন যতক্ষণ না ওই ব্যক্তি তার কথার দলিল পেশ করতে না পারবে আমরা সাধারণ মোমেনরা যে জাতীয় জুলুমগুলো অনেক করে থাকি এই জুলুম থেকে আমাদের আত্মরক্ষা করতে হবে সম্মান দর্শক সময় হলো বিরতিতে যাওয়ার বিরতির পরে আপনাদের সাথে আবার ওই আলোচনা করব ততক্ষণ আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিং Discussion, discussion debate. discussion, debate, debate, rebuttal, rebuttal, conclusion, rebuttal, conclusion. Eliminate misconceptions about religion. Get enlightened. Witness Dr. Zakir Naik in a battle of words. Dekhoon. Shommukh Shammare. Prati Riosh Potibar. Ratnawtaay. Apuna Shamprachar. Shakal Shai Doshtaay Bangla Deshe. <laughs> Beast TV Banglaay. Abubakar, Abubakar, Abubakar, Omar, Omar, যাদের শাসনের যেহেতু মহান মহিয়ান আমি মোহাম্মদ বদরুদ্দ জানালি শাসন শিখতে দেশ গড়তে দেখুন ফোলাফায় শুধু পিস তাদেরকে ইসলামের খাঁটি প্রতিনিধি বলা যায় রাশেদিন আলাইকুম আহমতুল্লাহ ওবার সম্ম দর্শক ফিরে এলাম বিরতির পর আমরা আলোচনা করছিলাম আদালত ইনসাফের বিভিন্ন দিক নিয়ে সকল দিকেই আদালত কথার মধ্যে সাক্ষের মধ্যে বিচারের মধ্যে বিধান প্রদানের ক্ষেত্রে সকল ক্ষেত্রেই আমাকে আদালত করতে হবে যার হক যেটা আছে আমি জানি নিশ্চিত জানি ওটাই আমাকে বলতে হবে করতে হবে সাক্ষ্য দিতে হবে বিধান দিতে হবে যেটা জানি না এ বিষয়ে সাক্ষ্য দেওয়া যাবে না বিধান দেওয়া যাবে না বলাও যাবে না জেনে না বলা জুলুম যা জানি তার ব্যতিক্রম দেওয়া জুলুম না জেনে কিছু বলা ধ্বংস আর ইনসাফ হলো মুক্তি এ ব্যাপারে কোরআন এবং হাদিসে বিভিন্ন নির্দেশনা রয়েছে আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম বলছেন তিনটি বিষয় মানুষকে মুক্তি দেয় তার ভিতরে একটা হলো আল্লা আদুল্লা तुम्हें क्रधान्वित हो तुम जार्ग करुष्टा जारतुष्ट हो खुशी आसो सकल अवस्था इंसाफ कथा इन सफ विधान दी एटा के मुक्ति दिए देवे अन्य हादीसे अल्लाह रसुल्लाम सलाचारक तीन प्रकार মায়া আলম একজন বিচারক জানে বিষয়টা এরকম কিন্তু রাজনীতি সমাজ প্রতিপত্তি ঘুষ দুর্নীতি অথবা আত্মীয়তা যে কোনো কারণে প্রভাবিত হয়ে যা জেনেছে বুঝতে পেরেছে তার ব্যতিক্রম বিচার করেছে ওই ব্যক্তি জানান নাই ও কা ইয়াক বেকাইরি আইন আরেকজন বিচারক বিচার করে বিষয়টা ভালো করে না জানি এভাবে সে মানুষের হক নষ্ট করে ফেলে এভাবে আর একজন বিচারক সে জেনেছে অনুসন্ধান করেছে নিশ্চিত হয়েছে এবং নিশ্চিত হয়ে যার হক যেটা বুঝেছে তাকে দিয়েই বিচার করেছে যাকে চোর বলে নিশ্চিত হয়েছে তাকে শাস্তি দিয়েছে যাকে নিরাপরাধ বলে নিশ্চিত হয়েছে কোনোভাবেই তাকে শাস্তি দেয়নি কোনো প্রলোভন তাকে বিচ্যুত করতে পারেনি এই বিচারক হবে জান্নাতি এভাবে নাজাতের পথ হলো ইনসা প্রতিষ্ঠা করা তেমনি ধ্বংসের পথ হলো ইনসাফের ব্যতিক্রম করা এই জুলুমের পাপ আমাদের শুধু আখেরাতি নষ্ট করে না দুনিয়াও নষ্ট করে যে কোনো বান্ধারক নষ্ট করলেই দুনিয়াতে গজব আসবে যিনি জালেম তিনি যেমন গজব পাবেন এমন কি জুলুম যদি সমাজে ব্যাপক হয় সমাজের জাতি সমাজের সকল অধিবাসী গজবের ভিতরে পড়ে যাবে। আল্লাহ রসুল সাল্লাম বিভিন্ন হাদিসে এই বিষয়টা উল্লেখ করেছেন এক হাদিসে রসো আসসালাম বলছেন ইদা হাকামা উমারেমা আলহিম আদুহিম ইমাম বাই হাকির করেছেন ইমাম সৈয়তি আল জামে সকীর এনেছেন শাহ নাসরুদ্দিন আলবানী শাহি বলেছেন আল্লাহ রসুল সাল্লাহ আসসালাম বলছেন যখন কোনো জাতি গোষ্ঠী সম্প্রদায়ের বিচারকগণ শাসকগণ প্রশাসকগণ আল্লাহ যে বিধান দিয়েছেন আল্লাহর বিধানের ব্যতিক্রম ফসলা করতে থাকে কারণ আল্লাহর এই বিধানগুলোই তো সত্যিকারের ইনসাফ প্রতিষ্ঠা করে আল্লাহর বিধানের বাইরে মানুষ যদি সত্যই ন্যায় প্রতিষ্ঠার জন্য অনেক বিধান বানায় আসলে ন্যায় প্রতিষ্ঠা করতে পারে না কারণ যে বিধান মানুষ নিজের বুদ্ধি বিবেক দিয়ে বানায় হয়তো অনেক ভালো চিন্তা করে কিন্তু এই ভালো চিন্তা দেখা যায় এক পর্যায়ে অনেক ভুল বিষয় তার থেকে বেরিয়ে আসে এই জন্য সত্যিকারের ইনসাফ প্রতিষ্ঠা করতে হলে আল্লাহর এই বিধানগুলোর মাধ্যমেই করা যায় আল্লাহর বিধান বাদ দিয়ে নিজের মনগড়া বিধান দিয়ে নিজের মন চিন্তা দিয়ে ইনসাফ করার চেষ্টা করলেও জুলুম হবে হয়তো কারোর ইনসাফ হবে বাকিদের জুলুম হবে অথবা কারোর পক্ষপাতিত্ব করা হবে অন্যদের জুলুম হয়ে যাবে আর এই জন্যই আল্লাহ রসুল সাল্লা বলছেন যখন কোন সমাজের বিচারকগণ নেতৃবৃন্দ আল্লাহর বিধানের ব্যতিক্রম আল্লাহ যান করছেন তার বাইরে কিছু দিয়ে বিচার করতে শুরু করে তখন আল্লাহ ওই জাতির উপরে বিজাতীয় শত্রুদের চাপিয়ে দেন তারা ওই জাতির জাতীয় সম্পদের অনেক কিছু নিয়ে চলে যায় ওই যে আত্মাল যখন তারা আল্লাহর কিতাবকে অচল করে দেয় আল্লাহর কেতাবের বিধিবিধান তারা সামাজিকভাবে পালন করে না ব্যক্তি জীবনে সমাজ জীবনে বেষ্টি জীবনে পালন করে না বিচারক আল্লাহর কোরআনকে বাতিল করে গেছেন শাসক আল্লাহর কোরআনকে বাতিল করে গেছেন ওই সমাজের ওই মুসলমানেরা তারা নিজেরা পারস্পরিক দ্বন্দ্ব যুদ্ধ বিগ্রহ মারামারি হানাহানি একে অপরের উপরে জুলুম করা একে অপরের হক নষ্ট করা নিরপরাধীর উপরে অত্যাচার করা অপরাধীর কারণে অপরাধীকে না পের নির অপরাধীকে মারধর করা গণপিটনী করা ইত্যাদি বিষয়গুলো ওই সমাজে ছড়িয়ে পড়ে সম্বন্ধে দর্শক অন্য হাদিসে রাসুল্লাহ সালাম বলছেন যে জাতি সমাজ জনগোষ্ঠী দেশে ইনসাফের মাধ্যমে বিচার হয় না যে সমাজে দুর্বল ব্যক্তি শক্তিশালীর থেকে নির্বিধায় হক বুঝে পাই না এই সমাজকে আল্লাহ পবিত্র করেন না তাদের কোনো বরকত দেন না সমাধে দর্শক তাহলে আমরা বুঝতে পারছি ইনসাফ প্রতিষ্ঠা কত বড় আবাদত আর ইনসাফের বাইরে যাওয়া কত বড় মহাপাপ এ পাপ যিনি জুলুম করেন তার জীবনকে ধ্বংস করে তার দুনিয়ার জীবনকে ধ্বংস করে তার আখেরাতে জাহান নাম তার জন্য প্রাপ্য করে দেয় অনেক নেকামল সত্য বান্দার অধিকার নষ্ট করার কারণে তাকে আল্লাহ আল্লাহাল কাছে আটকে থাকতে হয় জুলুমের কারণে তাকে জাহান নামে পুড়তে হয় ঠিক তেমনই এই জাতীয় পাপগুলো আমাদের সমাজ জীবনকেও ধ্বংস করে যে সমাজে ন্যায় প্রতিষ্ঠা হয় না দুর্বল ইনসাফ পাই না দুর্বল শক্তিশালীর কাছ থেকে হক বুঝে পায় না দুর্বল তো দুর্বল শক্তির সামনে সে দুর্বল কিন্তু আইন তাকে সবল করতে পারে না সেই সমাজকে তো আল্লাহ পবিত্র করেন না সম্মানত দর্শক আমরা বাস্তবে দেখতে পাই অনেক অমুসলমান দেশে দুর্বল কিন্তু আইনে দুর্বল নয় আইনের কাছে গেলে সবল হয়ে যায় শক্তিশালী যত শক্তিশালী হোক আইন তাকে আটকায় নির্বিধায় শেষ আর হক বুঝে পায় গায়ের মোতা কোনো দ্বিধা নেই দ্বন্দ্ব নেই ভয় নেই আর আমাদের মুসলমানদের অনেক সমাজে দুর্বল কেস করতেই ভয় পায় জিজ্ঞেস তো আমার বিরুদ্ধে অনেক রকমের কিছু হবে সম্মানের দর্শক মানুষের হক এভাবে নষ্ট করে ইনসাফকে পদদলিত করে কি আমরা কখনো আল্লাহর বরকত পেতে পারবো তাই আমরা সকলকে আহ্বান করব যে আমরা নিজের ব্যক্তি জীবনে ইনসাফ প্রতিষ্ঠা করি সমাজ জীবনে যার যতটুকু দায়িত্ব আছে ইনসাফ প্রতিষ্ঠা করি রাষ্ট্রীয় বিচারে ইনসাফ প্রতিষ্ঠা করি সম্মানের দর্শক অন্যের হক ক্ষতিগ্রস্ত করা মাজলুমের পাশে না দাঁড়ানো ক্ষমতা থাকা সত্য মাজলুমকে মাজলুম রেখে দেওয়া এর সে বড়ো পাপ আল্লাহ তাল কাছে তো আর কিছুই নেই শির্কের পরে এগুলো এমন মহাপের অনন্ত জীবনকে ধ্বংস করে দেয় দুনিয়ার জীবন ছাড়াও আমরা একটা হাদিস এখানে প্রসঙ্গত সংক্ষেপ আলোচনা করেই আমরা পরবর্তী সর্বশেষ ওসিয়াতে চলে যাব ইনশা আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আসসালাম বলছেন আবদুল ইবনা অমর আদাল তালা আহ্ন থেকে বর্ণিত হাদিস আবদুল ইবনা অমর বলছেন রসুল্লাহ আসসালাম বলছেন আহাবুল আবাদ আল্লাহ তা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা তো ওই বান্দা যে মানুষের সবচেয়ে বেশি উপকার করে ইমাম সৈয়দ আদি থেকে সোহেব বলেছেন শেখ আলবানী আদিফ থেকে হাসান বলেছেন আল্লাহ রসুল সাল্লাহ আসলাম বলছেন যে মানুষের ভিতরে আল্লাহর কাছে প্রিয় হতে গেলে মানুষের সবচেয়ে বেশি উপকার করতে হবে আপনার সুযোগ আছে আপনি মানুষের কল্যাণ করবেন মুখে হাসি ফোটাবেন এর সে বড় প্রিয় কাজ তো আর কিছুই হতে পারে না ভিতরে ফরজ গুলো তো ফরজ আছে হক আদায় করা এটা তো ফরজ এবাদত তুমি হক নয় তোমার দায়িত্ব ছিল না তাকে দেওয়া কিন্তু তারপরও তুমি নিজের পক্ষ থেকে একজন বেদনাক্লিষ্ট মানুষের মুখে হাসি ফুটিয়েছ একজন ঋণগ্রস্ত মানুষের ঋণ মুক্ত করেছ একজন ক্ষোধার্ত মানুষকে খাবার দিয়েছ একজন বিপদগ্রস্তকে বিপদ থেকে উদ্ধার করেছ আল্লাহ তালার কাছে এর চেয়ে প্রিয় অনেক আমল আর কিছুই নেই হলা আন আমি হাজাত কোনো মানুষের প্রয়োজন মেটাতে তাকে একটু সঙ্গ দেওয়া হেঁটে যাওয়া আল্লাহ রসুল সাল্লা বলছেন এই কিছু পদক্ষেপ হেঁটে যাওয়া কয়েক মিনিট হেঁটে যাওয়া তার ব্যক্তিগত প্রয়োজন মিটিয়ে দেওয়ার জন্য আমার কাছে আমার এই মসজিদে নবমীতে এক মাস এতে কাপ করার চেয়ে উত্তম অমান কাদামা গাইদান ওহ মাল্লাহ কালবাহু আমদানি অমালকে আমা যদি কেউ ক্রোধান্বিত হয়েছে ক্রোধ সম্বরণ করতে পারছে না एम व्यक्तर उपरे क्रोध हो सामाजिक राष्ट्रीय परिवारिक भाव दुरबल तरह क्रोध से वास्तवयन करते मारिए दिए से क्षति बजे कथा बोले राग हो चट दी परे गाली दीते क्योंकि क्रोध सम्वरणे क्षमा देर बंदा के शुद्ध क्षमा देने आल्लायम दिन आल्लाई व्यक्तर अंत निराप्ताा दे भरे देवे অমান মাসিফি হাজতুল্লাহ কেউ এত খুশি হন যেদিন পিছলে যাবে সেই দিন ওই মানুষটার পা পিছলে যাবে না সম্মানিত দর্শক এটাই হল ইসলামের মূল নির্দেশনা সম্মানিত দর্শক আজকে আর সময় নেই আল্লাহ তালা যদি আমাদেরকে হেফাজত করেন তো দেন আগামী পর্বে পরবর্তী ওসিয়ত আলোচনা করার চেষ্টা করব। ততক্ষণ আল্লাহ তালা আমাদের ভালো রাখবেন এই আশা এই দোয়া করে আজকের পর্ব শেষ করছি ও আলা সাল্লাহ ওয়াল্লা আলহি ওয়সহাবি আজমাইন আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি As promised In the history of our sins In this time the soul So is not the condition In the ancient times And also In the filter이에요 In the light of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 ডোনন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফ আই আল্রায়ন ব্যাঙ্ক কোয়াড্রান কোড আটচল্লিশ গ্যালথরপে রোড বার্মিংহাম ইউকে পোস্ট কোড বি ওয়ান ফাইভ পাউন্ড অ্যাকাউন্ট ইউরো অ্যাকাউন্ট ইউএস ডলার অ্যাকাউন্ট শর্ট কোড সুইফট বিআইসি কোড आइबेन, ZB52-LOID 3096-3401-024192 टेलीफोने टाका ट्रांस्पारे जुन्नो कॉल कुरून 24-208-2424-321 टाका पाथिये आमादर इमेल कुरून admin at -ad the rate peace tv.tv आपनेर दायत्तो पालन कुरे कुरोषका निस्चित कुरून जाकात दिये एदायत्तो पुरून कुरून